আবুজাহেলের পর আমরা আজকে যার কাহিনী আলোচনা করব সে হচ্ছে ওমাই এমেন খালাফ ওমাই হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ সুলসাল্লাহ আলিহাসাল্লাম আগেই বলে দিয়েছিলেন যে সে মুসলিমদের হাতে মারা পড়বে সে কারণে তার মনে মুসলিমদের সাথে যুদ্ধ করার সময় একটা ভয় কাজ করত যখন বদরের সময় এলো তখন সে যুদ্ধে অংশ নিতে চাইল না কিন্তু আবু জাহেল তাকে এমনভাবে খেপিয়ে তুলল যে শেষ পর্যন্ত সে ভয়ে ভয়ে যুদ্ধে যেতে রাজি হয়েছিল লক্ষণীয় উমাইয়া যদিও একজন কাফির ছিল কিন্তু আল্লাহ রসুল্লাহ আলহিাস্লামের ভবিষ্যতবাণীতে সে ঠিকই বিশ্বাস করত সে জানত যে আল্লাহ রসুলসাল্লাহ আলী আসলাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিন্তু তবুও ক্ষমতা হারানোর ভয়ে সে কখনো ইসলাম গ্রহণ করেনি উমাইয়ার আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিলালে রাবাহ রবাহ রাজি আল্লাহ আনহুর মনিপ ইসলামের প্রথম যুগে বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমাইয়া প্রচণ্ড ক্ষেপে যায়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 আর রহমান কে এক কাজ করলে কেমন হয় আমরা তোমার জন্য একটা নাম ঠিক করি যে নাম শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে আব্দুর রহমান আফ ঠিক ঠিক আছে। তুমি একটা নাম করো নাম দিলেন যার অর্থ আল্লাহ বান্দা আব্দুর রহমান রাজি হলেন কথায় কথায় ওমাইয়া আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো। আচ্ছা যুদ্ধে তোমাদের দলে একটা লোককে দেখলাম যার বুক উঠ পাখির পালক দিয়ে ঢাকা সে কে ছিল আব্দুর রহমান ইবেন আফ উত্তর দিলেন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 কাফিরদের সর্তার আজ তোর একদিন কি আমার একদিন আব্দুর রহমান বুঝতে পারলেন বিলাল যে কোনো মূল্যে হোক উমাইযার শেষ দেখে ছাড়বেন আব্দুর বিলালকে থাবানো চলে বললেন বিলাল শোন সে আমার কয়দী আমি তাকে বন্দি করেছি সে আমার অধীনে আছে আব্দুর রহমান বিলালকে বোঝানোর চেষ্টা করলেন যেন সে সাথে কিছু না করে কারণ সে যুদ্ধবন্দি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 মাইয়ার এই ঘটনা পৃথিবীর সকল জালিম শাসকদের জন্য একটি সতর্কবার্তা জালিমরা মনে করে কেউ তাদের কখনো পাকড়াও করতে পারবে না সে যা খুশি তাই করবে কারো কাছে কোনো জবাবদিহিতা নেই জালিম তার জুলুমের প্রাসাদ এমনভাবে গড়ে তোলে যে মজলুমরা মনে করতে থাকে এই জুলুম বুঝি অন্তহীন এর কোনো শেষ নেই কিন্তু দুনিয়ার বাস্তবতা সাক্ষ্য দেয় আল্লাহ যখন চান জালিমের পতন ঘটে এমনভাবে ঘটে এবং এত দ্রুততা সাথে পতন ঘটে যা কেউ কখনো ভেবেও দেখেনি অতীত ও বর্তমানের অসংখ্য ঘটনা এই বাস্তবতার সাক্ষ্য দেয় জালিমের ঘর নিঃসন্দেহে দুর্বল তাসের ঘর যখন আল্লাহ চান তাকে শাস্তি দেন যদিও ওমাইয়া ছিল একজন অত্যাচারী কাফির কিন্তু তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ বিপরীত বদরযুদ্ধের বেশ ক বছর পর স্ত্রী উম্মে সাফওয়ান ইসলাম গ্রহণ করেন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 নাম কাওয়াজতে মুসলিম অথবা তারা ইসলাম গ্রহণের কথা ভাবছিল যারা দিনের জন্য কোনো কষ্ট করেনি মদিনা হিজরত করেনি বদর যুদ্ধে কুরাইসদের পক্ষে লড়াই করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল তারা যখন ময়দানে এসে দেখল মুসলিমদের সংখ্যা নিতান্তই কম তখন তাদের মাথায় নিফাক চড়ে বসল তাদের কাছে মনে হল এই মুসলিমরা বিভ্রান্ত এদের মাথা ঠিক নেই এরা কি করে কুরাইশদের সাথে পেরে উঠবে আল্লা তালা তাদের ব্যাপারে বলেন ইয় পুল উল মু স্মরণ কর মুফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে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 মুশ্রিকদের অন্যতম বিখ্যাত যোদ্ধা ছিল আবুজাত আল কীরস তার ভালো নাম উবদা এ বেন সাঈদ আল আস সে ছিল মোটাশোটা ভুড়িওয়ালা আগা গোড়া লোহার বর্মে আচ্ছাদিত তার দুটি চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না অন্যদিকে আজ জুবাই রিম্নুল আওয়াম রাজ আনহ ছিলেন কৌশলী ও সাহসী যোদ্ধা তিনি তার বর্ষা ছুড়ে প্রথম চেষ্টাতেই সরাসরি আবুল কীরের চোখে আঘাত করতে সমর্থ হন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 আল্লা রসুলের ইন্তেকালের পর আবু বকর রাজেল্লা আনহু এই বর্ষা নিজের কাছে রেখে দেন তার মৃত্যুর পর তা যায় ওমারের কাছে তার মৃত্যুর পর তা জুবাইয়ের আবার ফিরে পান কিন্তু ওসমান রাজেল্লাউ আনহু এটি আবার চেয়ে বসলে জুবাইর তা খলিফার কাছে দিয়ে দেন ওসমানের মৃত্যুর পর সেই বর্ষা ছিল আলী রাজেল্লা আনহুর কাছে আলীর মৃত্যুর পর জুবাইরের ছেলে আবদুল্লাহ ইবেন জুবাইয়ের বর্ষাটি পান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 এভাবে আবুল বাখতারি মারা যায় আমরা জীবনের আলোচনায় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে আল্লাহ রসুল সাল্লু আলী আসালামকে অপদস্থ করার জন্য কুরাইশা তার গায়ের ওপর উটে নাড়িভুরি চাপিয়ে দেয় সেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম দোয়া করেছিলেন হে আল্লাহ শাস্তিদা আবু জাহেল উতবা এ রাবিয়া সাইবা এ রাবিয়া আল ওয়ালিদ এ বিন ওতবা উমাইয়া বিন খালাফ আর উকবা এ বিন আবি মুদকে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 যে ছিল সবচেয়ে জখন্য এবং নিচু প্রকৃতির কাফির তাকে হত্যা করা হয়েছে যুদ্ধের পর তার কাহিনীতে আমরা একটু পরে আসছে। এবার আমরা জেনে নেই বদরের যুদ্ধে কজন মুসলিম শহীদ ও বীরযোদ্ধাদের কাহিনী ইবেন হিসাম থেকে বর্ণিত বদরযুদ্ধের প্রথম শহীদ ছিলেন মেহজা তিনি ছিলেন অমর ইবনুল খাতাব রাদ আনহুর আজাদকৃত দাস দ্বিতীয় শহীদ ছিলেন হারিস এমেন সুরাকা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 আর লটারিতে নাম এল সাার সা যাবার জন্য প্রস্তুতি নিলেন কিন্তু তখন তার বাবা তাকে বললেন দেখো বাবা আজ তুমি যেও না বরং আমাকে যেতে দাও সাকে উত্তর দিলেন বাবা যদি জান্নার ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা থাকত তবে আমি তোমাকে যেতে দিতাম যুদ্ধে অংশ নেন এবং শহীদ হন আর তার কিছুদিন পরেই সাবা ওহুদের যুদ্ধে শহীদ হন লক্ষণীয় জিহাদে ডেলে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামে সাহাবিদের মধ্যে রীতিমতো কারাকারি পরিচিত বাপ করতেন কে জিহাদে যাবেন সেটা নিয়ে। ছিলেন বাবার একান্ত বাধ্যগত সন্তান কিন্তু জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তিনি বাবার অনুরোধ রাখেননি নিজেই জিহাদে অংশ নিয়েছেন বদরের যুদ্ধে আরেক শহীদ হলেন উমায়ের এবং আবি ওয়াক্কাস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 হু কেন কেন আব আউ ইসন হুম আউ আশি রথ হুম উল ইতফি কলুবিহ মুহু বি الله عنهم ورضوا عنه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 আল্লাহর দলে সাফল্য মন্ডিত সুরা মোজাদিলা আয়াত বাইশ এই আয়াত ছিল আবু অবায়দা ইবনুল জর্রাকে প্রশংসা করে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল্লাহ আলী আসালাম বদরে যুদ্ধে মুশ্রিকদের লাশগুলোকে একটি নোংরা পরিত্যক্ত কুয়ায় ফেলে দেওয়ার আদেশ করলেন এরপর তাদের লাশগুলোকে ফেলে দেয়া হয় এ সময় একটি ঘটনা ঘটে আমরা উতপা এবেন রাবিয়ার কথা আলোচনা করেছি যে ছিল কাফিরদের মধ্যে বুদ্ধিমান বিচক্ষণ একজন ব্যক্তি যদিও সে ইসলামের শত্রু ছিল কিন্তু জিদ আর হুযুগের বসে সে কোনো কাজ করত না এ কারণে সে কোরাইশদের বারবার বুঝিয়েছিল যেন তারা বদরে অংশ না নেয় কিন্তু আবুজাহের উত্তেজকের সামনে তার উপদেশ কোনো কাজে আসেনি উপরন্তু সে নিজেও শেষ মুহূর্তে এই যুদ্ধে অংশ নেয় আসলে আল্লাহ তালা বদরের ময়দানে কোরাইশ নেতাদের শেষ পরিণতি লিখে রেখেছিলেন তাই যারা যুদ্ধে অংশ নিতে চায়নি যুদ্ধে বিরোধিতা করেছে তারাও কোনো না কোনো ভাবে,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 এদিকে অমর আব্দুল খাত্তা ব্রাজিয়াল ও আহু প্রাথমিক যুগে ইসলামের বিরোধিতা করা সত্ত্বেও পরে মুসলিম হয়েছেন অথচ অমর ইসলাম গ্রহণ করবে এমনটা কেউ আশাও করেনি তিনি যে শুধু মুসলিম হয়েছিলেন তা নয় তিনি শ্রেষ্ঠ মুসলিমদের একজন হয়েছিলেন এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হলো ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া যায় আবুজাইফা তার পিতার পরিণতিতে অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু এজন্য তিনি দুঃখে ইসলাম ছেড়ে যাননি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 কিন্তু দেশবাসী আমাকে মেনে নিয়েছে তোমরা আমাকে আমার জন্মভূমি থেকে বহিষ্কার করেছিলে কিন্তু অন্য লোকেরা আমাকে আশ্রয় দিয়েছে তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলে কিন্তু অন্য লোকেরা আমাকে সাহায্য করেছিল তারপর তিনি বললেন তোমাদের রব তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন তা কি তোমরা সত্য পেয়েছ অন্য আরেকটি বর্ণায় এসেছে আল্লাহু আলহাম তাদের নাম ধরে ধরে বললেন হে অমুকের পুত্র তমুক হে অমুকের পুত্র তমুক তোমরা যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতে সেটাই কি তোমাদের জন্য ভালো হতো না আমাদের রব আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা সত্য পেয়েছি তোমাদের রব তোমাদের যে দিয়েছিল। তোমরা তা প্রতিছ কি এ কথা শুনে অমর রাজেও অবাক হয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি এমন সব দেহের সাথে কি কথা বলছেন যাদের রোহ নেই নবীজি বললেন সেই মহান সত্তা শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আমি যা বলছি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 স্মরণ করো যখন শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক কময় করে দেখিয়েছিল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 মক্কা আক্রমণ করে দখল করে ফেলতে পারে তখন ইবলিস সুরাকা ইবিন মালিকের বেশে এসে কুরাইসদের নিশ্চয়তা দেয় যে সে বনবকরের বিষয়টা দেখভাল করবে তারা যেন নিশ্চিন্ত মনে যুদ্ধের জন্য এগিয়ে যায় ইবলিস যে কোনো মূল্যে চাচ্ছিল এই যুদ্ধটা হোক আর মুসলিমরা ধ্বংস হয়ে যাক কিন্তু ময়দানে যখন দুই পক্ষ মুখোমুখি হল আকাশ থেকে ফেরেস্তা নেমে আসলো তখন ইবলিস সাথে সাথে পালিয়ে গেল সে বদরে ময়দানে এসেছিল সুরাকার রূপ ধরে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 আর ইবলিস পালিয়ে যায় আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন বদরের দিনে শয়তান যেভাবে লাঞ্চিত হয়েছে সেভাবে আর সে কখনো লাঞ্ছিত হয়নি কাজে আমরা দেখছি শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় আর শেষ মুহূর্তে পালিয়ে যায় সে ক্রাইশদের সাহায্য করার আশ্বাস দেয় কিন্তু নিজেই সবার আগে ময়দান ছেড়ে পালায় এমন কাজ শুধু বদরের ময়দানের বেলায় নয় বরং প্রতিটি মানুষ আর জিনের সাথে শয়তান ঠিক একইভাবে ধোকাবাজি করে সে মিথ্যা আশা দেয়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 তেমনি উপস্থিত ছিলেন ফেরেস্তাদের মধ্যে সেরা জিবরিল আলাহ ইসলাম বদরের এক প্রান্তে দাঁড়িয়েছিল আবু জাহেল উকবা আর উতবা আর অন্য পাশে দাঁড়িয়েছিলেন মুহম্মদ সাল্লু আলিউস্লাম আবু বকর এবং অমর রাদহুমা আর তাই এই দিনটি ছিল সত্যিকারের ফোরকায়নের দিন যা সত্য আর মিথ্যাকে স্পষ্টভাবে আলাদা করে দিয়েছিল রসল্লা সাল্লু আলিহাস্লাম বদর বিজয়ের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে আবদুল্লাহ বিন রওয়াহা এবং জাইদবিন হারিসা রাদ আনহুমাকে মদিনায় পাঠান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 জায়দ বিন হারিসা যা বলছেন তা কি সত্য কিনা তিনিও বিজয়ের সংবাদ নিশ্চিত করলেন তিনি জানালেন পরদিনই রসুল্লাহ যুদ্ধবন্দীদের মদিনায় নিয়ে আসবেন মদিনা লোকেরা বিশ্বাসী করতে পারছিল না কি ঘটেছে তিনশো জনের বাহিনী হাজার জনের বাহিনীকে পরাজিত করেছে তাদের বড় বড় নেতাদের হত্যা করেছে এটা এতই খুশির খবর যে তাদের ঠিক বিশ্বাসী হতে চাইছিল না পরের দিন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বন্দীদের নিয়ে মদিনায় প্রবেশ করলেন বন্দীদেরকে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। স্ত্রী আনহা যুদ্ধে বন্দী বিশিষ্ট কুরাই সোহাই আমরকে দেখলেন তার হাত ঘাড়ের সাথে বাধা অবস্থায় তাকে দেখে তিনি বলে উঠলেন সুহাইল তুমি যুদ্ধ করে ইজ্জতের সাথে মরে যেতে পারলে না রসুল্লা সাল্লু আলহিউলাম ওই কথা শুনে বললেন সাউদা তুমি বলছো তাদের উচিত ছিল আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা তুমি কি বলছো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 কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা মস্ত বড় অপরাধ এর মাঝে কৃতিত্ব নেই সাউদার দেল্লা আনহু তার ভুল বুঝতে পেরেছিলেন এবং দুঃখিত হলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আমি আসলে তার এই অবস্থা দেখে এ কথা না বলে থাকতে পারছিলাম না বদরে পরাজয়ের কারণে কুরাইশ নেতারা এতটায় অপমানিত আর অপদস্থিত হয়েছিল যে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের স্ত্রী সাউদা শত্রুর করুণ অবস্থা দেখে এমন একটি কথা বলে ফেলেন যা তার বলা ঠিক হয়নি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 কোরাইশদের মধ্যে যারা যুদ্ধে চাইনি তাদের মধ্যে একজন ছিল আল্লাহ রসাল্লু আলী চাচা আবুল আহাব তবে সে তার বদলে অন্য একজনকে যুদ্ধে পাঠিয়েছিল বদর যুদ্ধে পরাজয়ের খবর শুনে কোরাইশদের গুরুত্বপূর্ণ নেতা আবুল আহেবের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন মক্কার এক মুসলিম রাফে রাফে ছিলেন আল আব্বাসের একজন দাস সে পরিবারের সবাই ছিল মুসলিম আবু রাফে আলা আব্বাস আলা আব্বাসের স্ত্রী ওম্মুল ফাদল তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন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 যুদ্ধ শুরু হল আর আমরা সাথে সাথে আমরা নিজেদেরকে তাদের হাতে মরার জন্য আর বন্দি হবার জন্য তুলে দিলাম তারা যেভাবে ইচ্ছে আমাদের হত্যা করেছে যেভাবে ইচ্ছে আমাদের বন্দি করেছে কিন্তু আমি আসলে এই জন্য কাউকে দোষারোপ করব না কারণ আমরা যাদের সাথে যুদ্ধ করছিলাম তারা ছিল আকাশ ও জমিনের মাঝে ঘোরায় সওয়ারে সাদা পোশাক পরা কিছু পুরুষ কসম আল্লার তাদের সাথে মোকাবেলায় আমরা কিছুতেই টিকতে পারছিলাম না আবু সুফিয়ার সম্ভবত বলতে চাইছিল যে হ্যাঁ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 তার ওপর মুখের সামনে আব্বাসের দাস খুশির চোটে আত্মহারা হয়ে যাবে এটা সে সহ্যই করতে পারল না মাথা গরম করে আবুরাফের মুখে ঘুষি মেরে বসল বদলা নিতে রাফিও এগিয়ে গেল কিন্তু আবুল হাব ছিল তার চেয়ে অনেক শক্তিশালী সে রাফিকে সমানে পেটাতে লাগল তখন আব্বাসের স্ত্রী ওম্মল ফাদল এগিয়ে এসে লাঠি দিয়ে আবুল হাবের মাথায় জোরে আঘাত করে তাকে সরিয়ে দিয়ে বলল কি মনে করেছে তুমি তার মনিম নেই বলে তুমি যেভাবে খুশি মারতে পারবে আবুল হাব কথা না বাড়িয়ে চলে গেল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 তারা বলল ওই রোগীর ভয়ে কাছে যেতে পারছে না শেষ পর্যন্ত তারা কোনো মতে আবুল আহাবের লাশ টেনে হিচড়ে মক্কার বাইরে একটি দেয়ালের কাছে ফেলে রাখলো এবং দূর থেকে পাথর ছুঁড়ে তার মৃতদেহ ঠেকে দিল তারা আবুল আহাবের জন্য কবর পর্যন্ত খোড়েনি অপমানের সাথে সে দুনিয়া থেকে বিদায় নেয় মুসলিমদের বিজয়ের উল্লাসে ভাটা দিতে কুরাইশরা আইন জারি করল যে পরাজয়ের দুঃখে মক্কায় কেউ প্রকাশ্যে কান্নাকাটি করতে পারবে না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 কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেল সেই মহিলা তার উঠ হারানোর কাছে এই বৃদ্ধ লোকটি তার তিন জন্য অনুমতি পায়নি কারণ কাফিররা চাচ্ছিল না মুসলিমরা জানুক যে কাফিররা দুঃখ করছে তারা দেখাতে চাইছিল যে তারা নিহত স্বজন বা মুক্তিপণ বা বন্দীদের ব্যাপারে কোনো পরোয় করছে না সবশেষে আজকে আমরা আলোচনা করব দুইজন যুদ্ধবন্দী হত্যার কাহিনী বদরে যুদ্ধ হলো প্রথম বড়জিহাদ আর তাই এই যুদ্ধের পর যুদ্ধবন্দী গণিমত সম্পদ সংক্রান্ত বিধান নাজিল হয় আগামী পর্বে আমরা সেসব বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে তার আগে আমরা জেনে নেই দুইজন যুদ্ধবন্দির কাহিনী যাদের সাথে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিচার করা হয়েছে এরা হলো উকবা এবিন আবি মায়দ এবং নাজার এবিন হারিস মদিনা থেকে ফেরার পথে এই দুজনকে হত্যা করা হয় রসুল্লাহ সাল্লাস্লাম যখন উকবাকে হত্যার আদেশ দিলেন তখন উকবা অবাক হয়ে বলল আমি কেন আল্লাহ রসুল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 শিরচ্ছেদ করলেন আর নজর এবেন হারিসকে মৃত্যুদণ্ড দিলেন আলী বিন আবিদ আলী রাজ আনহু এই দুইজন মানুষকে তাদের দুষ্কর্মের জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছিল বলা যেতে পারে ব্ল্যাকলিস্টেড এবেন কাছে মন্তব্য করেন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 একজন কাফের ইসলামকে পছন্দ করবে না এটা স্বাভাবিক কিন্তু এই বিরোধিতা আর শত্রুতারও একটা মাত্রা আছে যারা বাড়াবাড়ি করে যারা ইসলামের বিরোধিতায় নোং করে যারা আল্লাহ রসুল্লাহ আলাইকে গালাগাল করে ব্যঙ্গ করে তাদের ব্যাপারে সেসব নিয়ম খাটবে না যা অন্যদের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য তাদের সাথে কঠোর আচরণ করাই হল দিনের নিয়ম উকবা এবেন আমি মোয়াই ছিল সেই জঘন্য ব্যক্তি যে কাবার পাশে চালাতরত অবস্থায় রসুল্লা সাল্ল আলী আসালামের ঘাড়ে পা দিয়ে চেপে ধরেছিল রসুল্লাহ বলেন ওই মুহূর্তে মতার মনে হচ্ছিল যে ওনার চোখ কোটর থেকে বের হয়ে আসবে আর তিনি মারা যাবেন এই একই লোক অন্য আরেকদিন রসুল্লাহ সাল্ল আলী আসলামের রুকুরত অবস্থায় তার পিঠের উপর উটে নাড়িভরি চাপিয়ে দেয় পরে ফাঁতে মারা আনহা এসে সেগুলো সরান অর্থাৎ উক বা শুধু একজন কাফিরি ছিল না সে ছিল খুব জঘন্য প্রকৃতির শয়তান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 রসুল্লা সাল্লু আলী আসলাম তাদেরকে হত্যা করেছেন কিন্তু যারা কেবল অস্ত্র দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়েছে তাদের কাউকে কাউকে তিনি ক্ষমা করে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লু আলী আসালামের মৃত্যুর পর এই আইন থেকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে কথা ও কাজ দুইভাবে ফিতনা বা অশান্তি ছড়াতে পারে কিন্তু কথার ফিতনা কাজের ফিতনা থেকে বহুগুণ বেশি ভয়ঙ্কর আবার অন্যদিকে কথার মাধ্যমে যে কল্যাণ অর্জিত হয় তা কাজের মাধ্যমে অর্জিত কল্যাণ থেকে অনেক অনেকগুণে বেশি এটা প্রমাণিত যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা অধিকতর নিকৃষ্ট অপরাধ দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রচেষ্টা আছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে গণিমতের বিধান যুদ্ধবন্দীদের সাথে মুসলিমদের আচরণ এবং বদর যুদ্ধের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে wa sallallahu ala seyyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Alhamdulillahi rabbil alameen. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Raindrops media are onnano projection prokhe jantte visit korun. www.raindropsmedia.org Athwa facebook page www.facebook.com slash অথবা media Athwa www.youtube.com slash raindrops 2015